আবুজাহ রাজিলাহত আলহান হতে বর্ণিত তিনি বলেন এক সফরে আমরা আল্লাহরসুল সাল্লু আলাইস্লাম এর সঙ্গে ছিলাম এক সময় মোহাজ্জীন জুহরের আজান দিতে চেয়েছিল তখন নাবি সাল্লু আল্লাহ সাল্লাম বললেন গরম কমতে দাও কিছুক্ষণ পর আবার মোহাজ্জীন আজান দিতে চাইলে নাবি সাল্লি সাল্লাম পুনরায় বলেন গরম কমতে দাও এভাবে তিনি সালাত আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম অতপর নাবি সাল্লু আল্লাহাম বললেন গরমের প্রচণ্ডতা জাহান নামের উত্তাপ হতে কাজেই প্রচণ্ড গরম হলে উত্তাপ কমার পর চালাত আদায় করো